মানবতার সমাধান আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ রবীন্ন ও আল্লাহ আম্বিয়াউল মুসলিম ও আল আলহি ওসহাবিহি আজমাইন আম্মাদ সকল প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য দরুদ এবং সালাম নাজিল হোক প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লিয়াম তাঁর সকল পরিবারবর্গ তাঁর সকল সাবা ইকরাম এবং ক্যামত পর্যন্ত আগত সকল ইমানদার নরনারীর প্রতি সুপ্রিয় দর্শক মণ্ডলী বিসটি বাংলার এই প্রোগ্রাম আপনারা যারা দেখছেন তাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা অন্তরের আমল সমূহ অন্তরের আমল সমূহের ধারাবাহিক আলোচনা অন্তরের আমল সমূহ বিষয়ে ধারাবাহিক আলোচনার আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু ইশা আল্লাহ হবে খারাপ ধারণা অন্তরের আমল সমূহ সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম আমাদের এ পর্যায়ে আজকে আমরা আলোচনা করব। অন্তরের একটি মন্দ আমল নিয়ে যেটি হলো কু ধারণা বদ্ধারণা বা কারোর প্রতি খারাপ ধারণা পোষণ করে আল্লাহ সব তালা মানুষকে যে অন্তর দিয়েছেন এ অন্তর এটি কোনো না কোনো ক্ষেত্রেই যে কোনো বিষয়ে এ অন্তরে মানুষের ধারণা হয়তো ভালো হবে অথবা মন্দ হবে আল্লাহ তালা যে মানুষকে অন্তর দিয়েছেন এ অন্তর দিয়ে আমরা ধারণা অবশ্যই করতে বাধ্য এ অন্তর থেকে আমরা হয়তো ভালো ধারণা করব অথবা মন্দ ধারণা করব আমরা যদি মন্দ ধারণা করি সেটি হবে আমাদের জন্য অত্যন্ত বড় মাপের অপরাধ এবং কবিরাগুনা মহাপাপ আর যদি আমরা ভালো ধারণা করি অন্তর দ্বারায় তাহলে সেটি হবে আমাদের জন্য স্বভাবের কারণ সেটি হবে আমাদের জন্য আল্লাপাক রব্বল ইস্যাতের কাছ থেকে পুরস্কার প্রাপ্তির অন্যতম একটি কারণ সুপ্রিয় দর্শকবৃন্দ এই জন্য মানুষের অন্তরে যে ধারণার জন্ম নেয় এই ধারণাটিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হলো প্রশংসিত ধারণা ইমাম কর্তবী রহমতুল্লাহ আলাই ধারণার এই ভাগ করতে গিয়ে বলেন প্রশংসিত ধারণা হলো ওই ধারণা যে ধারণাটি মানুষ অন্যের প্রতি করে থাকে আল্লাহর প্রতি করে থাকে আল্লাহর প্রতি ভালো ধারণা বলতে আল্লাহ সুহ আমাকে রম করবেন দয়া করবেন আল্লাহ তালা আমাকে মাফ করবেন কেউ অন্যায় করলে আল্লাহ তাকে মাফ করবেন আল্লাহর প্রতি এ ধরনের ধারণা রাখা ইতিবাচক ধারণা রাখা এটি অত্যন্ত প্রশংসিত একটি কাজ আর এই ধারণা রাখার জন্যই কর্ণসন্দ বিভিন্ন ভাবে নির্দেশ করেছে রসুল্লাহ সাল্লিম একটা হাদিস আমরা স্মরণ করতে পারি তাঁর রসুল্লাহম তোমাদের কেউ যেন মৃত্যুবরণ না করে ইসেন্না বিচ সে আল্লাহর প্রতি সুধারণা রাখে না অর্থাৎ আল্লাহর প্রতি সুধারণা না রেখে যেন কেউ না করে সহিমি হাদিসে আমরা স্পষ্ট জানতে পারলাম ইহারিস থেকে যে একজন ইমানদারের জন্য ইতিবাচক ধারণা ভালো ধারণা রাখা উচিত আল্লাহ সুলতালার ব্যাপারে একইভাবে অনেক হাদিসের ভিতরে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ইমানদারদের প্রতি ভালো ধারণা রাখার জন্য উদীলনা খায়রা অতএব আমরা প্রশংসিত যে ধারণা সেটিকে দুই ভাগে ভাগ করতে পারলাম এক হলো আল্লাহর প্রতি ভালো ধারণা করা আরেকটা হল অন্য মুসলিমদের প্রতি ভালো ধারণা করা মানুষের প্রতি ভালো ধারণা করা বলতে ওই ধারণাকে বোঝানো হয় যেটি ইমাম কুর্তিবীর লিঙ্গিত করেছেন যে ধারণা করলে আমার দিন এবং ইমান হেফাজতে থাকে আমার উপরে কোনো গুণাহ বা হারাম কোনো কিছু অর্পিত হয় না যেমন ধরুন কোন মানুষ আপনি তাকে দেখলেন এমন একটি অবস্থায় যে অবস্থায় তাকে একজন অপরাধীও সাব্যস্ত করা যেতে পারে অথবা একজন নিরপরাধও মনে করা যেতে পারে সেক্ষেত্রে আপনি তাকে নিরাপরাধ মনে করলেন অর্থাৎ দুটি ব্যাখ্যার যে ব্যাখ্যাটি নিলে তাকে নিরাপরাধ মনে হবে সেই ব্যাখ্যাটি নিয়ে তার সম্পর্কে আপনি সুধারণা পোষণ করলেন এটি অবশ্যই একটি ভালো কাজ একটি ভালো ধারণা কোনো বিষয়ে যখন সুস্পষ্ট দলিল বা প্রমাণ থাকবে না তখনই আমাদের অন্তরে সে বিষয়ে সন্দেহ ডানাবাদে আর এই সন্দেহ থেকেই ধারণার জন্য আমরা যদি ইতিবাচক টুকু নেই কোনো ইমানদার সম্পর্কে সেটার জন্য আমি বরং আল্লাহর কাছে আজর পাব কারণ নির্দেশ এসেছে ইমানদারদের ব্যাপারে ভালো ধারণা রাখতে আর আল্লাহর প্রতি ভালো ধারণা রাখা ব্যাপারে সোহি মোসিমের হাদিস এসেছে কেউ যেন না মৃত্যুবরণ করে আল্লাহ প্রতি ধারণা রাখা ছাড়া অর্থাৎ আল্লাহর প্রতি ভালো ধারণা রেখেই তারপরে দুনিয়া থেকে আমরা যাবো তার দুনিয়াতে সারা জীবন আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ রাখার চেষ্টা কর দ্বিতীয় প্রকার যে ধারণা যেটি আমাদের মূল আলোচ্য বিষয় আজকে সেটি হলো মন্দ ধারণা বা খারাপ ধারণা কারোর প্রতি যদি আমাদের ধারণা খারাপ হয় আমি কোন আল্লাহ সুহানিমের ভিতরে ইরশাদ করেছেন হে ইমানদাররা তোমরা অনেক ধারণা করা থেকে বিরত থাকো বেঁচে থাক। কেন ইন্দন ইস কারণ কোন কোনো ধারণা করা গুণাহের কাজ অন্যায়ের কাজ অপরাধের কাজ ওলা তেজসাশু তোমরা একে অন্যের পিছিয়ে লেগে থেক না কারণ এবং তোমরা একে অন্যের গিবত বা সমালোচনা পরনিন্দা পিছনে সমালোচনা করো না ইসলামের প্রতিটি বিধানকে যদি আমরা খুব গভীরভাবে লক্ষ্য করে দেখব। ইসলাম সমস্ত বিধান দিয়েছে মূলত আমাদেরকে একটি সুখী পরিবার উপহার দেওয়ার জন্য একটি সুন্দর সমাজ গঠন করার জন্য আমাদের ইহকালীন কল্যাণ আমরা যাতে অর্জন করতে পারি সেই জন্য পাশাপাশি আল্লাহতালার এই সমস্ত হুকুম এবং বিধানগুলোকে পালন করলে আমরা আখেরাতের প্রভূত কল্যাণ অর্জন অবশ্যই করব ইনশাআ আল্লাহ সম্মানিত শুধু দর্শকবৃন্দ আমরা এই আলোচনা থেকে স্পষ্ট জানতে পারলাম কোনো মুসলিমের প্রতি কু ধারণা করা খারাপ বা নেতিবাচক ধারণা করা নিষেধ আল্লাহ তালা নিষেধ করেছেন এই যে নিগু তোমরা বেঁচে থাকো অনেক ধারণা করা থেকে এই কারণ কোনো কোনো ধারণা অপরাধ অতএব একটি সমাজের মানুষ যদি সকলের সকলের প্রতি সুন্দর ধারণা পোষণ করেন একটি সমাজের সকলে যদি মন্দ ধারণা থেকে বাঁচিয়ে রাখেন নিজেকে একটি সমাজের সকলে যদি মন্দ ধারণা পরিহার করেন তাহলে আমরা দেখতে পাবো যে একটি সুন্দর সুখী এবং সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে উঠছে আমরা যদি আজকে লক্ষ্য করি যে সমাজের অনেক বিশৃঙ্খলা অনেক অশান্তির পিছনে মৌলিক ভূমিকা রাখছে খারাপ ধারণা অনেক মানুষের সঙ্গে অনেক মানুষের শত্রুতার সৃষ্টি হয়ে যায় খারাপ ধারণার কারণে স্বামী স্ত্রীর প্রতি খারাপ ধারণার কারণে অনেক সময় পরিবার পর্যন্ত ভেঙে যায় বন্ধু বন্ধুর প্রতি খারাপ ধারণার কারণে বহুদিনে পুরাতন বন্ধুত্ব নষ্ট হয়ে যায় অনুরূপভাবে সমাজের একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির প্রতি প্রতিবেশী প্রতিবেশীর প্রতি বাবা সন্তানের প্রতি সন্তান বাবার প্রতি এক সমাজের প্রত্যেক সদস্য প্রত্যেক সদস্যের প্রতি খারাপ ধারণা পোষণ করার পরিণতি একটি অসুখী একটি দুঃখপূর্ণ একটা সমাজ আমরা সমাজের মোট কথা সমাজের প্রত্যেকটা মানুষ একে অন্যের প্রতি খারাপ ধারণা করার যে পরিণতিটা হয় সেটি হলো একটি অস্থির এবং অসুখী একটা সমাজ আমাদের কি উপহার দেয় অতএবাসুন আল্লাহ সুহা তালার দেওয়া এই সমস্ত বিধানগুলাকে খুব গুরুত্বের সাথে পালন করার চেষ্টা করি আল্লাহর দেওয়া সমস্ত বিধানকে আমরা গুরুত্বের সাথে পালন করলে আমরা আখেরাতের কল্যাণের পাশাপাশি দুনিয়াতে কল্যাণ অর্জন করব খারাপ ধারণার কারণে যত সমস্যা সমাজের সৃষ্টি হয় যত অসৌহার্দ্য সমাজের ভিতরে সৃষ্টি হয় সম্পৃতি বিনষ্ট হয় এসবগুলোই শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে সুখ আসতে শুরু করবে যদি আমরা আল্লাহর হুকমন করে চলি এবং সুধারণা একে অন্যর প্রতি রাখতে শিখি সুধারণা রাখার অভ্যাস করে তুলি বহু ধারণা আছে যেই ধারণাগুলো ভিত্তিহীন আমরা অনেক খারাপ ধারণা করি মানুষ মানুষের প্রতি অথচ সেই খারাপ ধারণা টুকু আমি যে করছি সেটি বাস্তবসম্মত নয় যদি তাই হয়ে থাকে তাহলে একজন মানুষের উপরে এক ধরনের অপবাদ আমি দিলাম আর অপবাদ দেওয়ার অপরাধ কত জঘন্য যে কোন কোন অপবাদ আছে যেই অপবাদ দেওয়ার অপরাধে শরীর বেতরাঘাত করার নির্দেশ দিয়েছে অতএব আসুন খারাপ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি মানুষের প্রতি বিরূপ বা খারাপ ধারণা আবার দুই ভাগে বিভক্ত এটাকে আমরা দুটা ভাগ করতে পারি আবারও এক ধরনের খারাপ ধারণা আছে যেই খারাপ ধারণা হারাম নিষিদ্ধ সেটি হলো কি সেটি হলো কোনো মানুষকে অপরাধী সাব্যস্ত করা বিনা প্রমাণে আমার কাছে সুস্পষ্ট কোনো প্রমাণ ছাড়া দ্বিমুখী ব্যাখ্যা বিশিষ্ট কোনো কর্মকাণ্ড অথবা কোনো কথা থেকে আমি খারাপটা নিয়ে কারোর প্রতি ধারণা খারাপ করলাম এটি হারাম কিন্তু আরেকটি খারাপ ধারণার অবকাশ বা অনুমতি ইসলাম আমাকে দিয়েছে সেটি হল আমার কোনো শত্রু যদি থাকে তাহলে সে শত্রুর ব্যাপারে যদি আমি এরকম খারাপ ধারণা রাখি যে সে আমার দিকে আসছে হয়তো আমাকে মারতেই আসছে অথবা আমার জন্য কোন ক্ষতিকর কোন উপায় অবলম্বন করছে যে উপায়টি সে অবলম্বন করছে সেটি ভালো হতে পারে মন্দও হতে পারে কিন্তু আমি মন্দটা নিলাম আমার আত্মরক্ষার জন্য হতে পারে সেখানে আমার জন্য কোনো ক্ষতি আছে সেখান থেকে বেঁচে থাকার চেষ্টা করলাম এই খারাপ ধারণা নিষেধ নয় অর্থাৎ আত্মরক্ষার জন্য যদি খারাপ ধারণা হয়ে থাকে শত্রু বা এরকম কারোর তাহলে সেটি ইসলাম অনুমোদন করে এছাড়া অন্য কোনো মুসলিমের প্রতি খারাপ ধারণা করার কোনো সুযোগ নেই যে কোনো মুসলিমের কাজকে দুই ভাগে ভাগ করার বা দুটি ব্যাখ্যার অবকাশ থাকলে আমাকে ভালোটি গ্রহণ করতে হবে এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ খারাপ ধারণার বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে বিরতির পর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 कत सुंदर भाव पवित्र कुरान अगणित जीवन के आलोकित कर जीवन घनी विधि विधानुधवार और शुक्रवार प्रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीच टी कुरान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 কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন জীবন সাড়ে পাঁচটায় সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে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 আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত বিরতির পর পুনরায় আপনাদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের বিরতির পূর্বের আলোচনা মন্দ ধারণা বা খারাপ ধারণা অন্তরের আরেকটি মন্দ কর্ম যেটির আলোচনা আমরা করছিলাম খারাপ ধারণা এই খারাপ ধারণা প্রসঙ্গে সহি বুখারি এবং মুসলিমের হাদিসে আবু হরে তনাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লি সাল্লামের সাথ করেছেন ইয়াকুম জন্না তোমরা ধারণা করা থেকে বেঁচে থাকো এখানে ধারণা বলতে মন্দ ধারণা বোঝানো হয়েছে কেন কারণ কারণ মানুষ যত মিথ্যা কথা বলে এর ভিতরে খারাপ ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা কথা আমি কারোর মধ্যে যদি খারাপ ধারণা করি তাহলে প্রকারান্তরে আমি যেন দাবি করলাম যে লোকটি আসলেই খারাপ অথচ আমি যে ধারণা করলাম সেটি কোনো সুনির্দিষ্ট দলিল এবং প্রমাণের আলোকে নয় এটি আমার নিছক একটি বহুমুখী ব্যাখ্যা বিশিষ্ট বহুমুখী সম্ভাবনা বিশিষ্ট একটি পরিস্থিতি থেকে আমি খারাপটি ধরে নিলাম এটি প্রকারান্তরে একজনের ঘরে মিথ্যা আরোপ করার মতো বোহার এবং মুসিমের এই হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারলাম রসুল আকাম সৌলা সাল্লাম সাবধান করেছেন খারাপ ধারণা করা থেকে এবং এটাকে সবচেয়ে নিকৃষ্ট মিথ্যা বলেছেন অতএব আসুন খারাপ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি খারাপ ধারণার দুটি প্রকার আমরা ইতিপূর্বে আলোচনা করলাম তার ভিতরে একটি হলো সম্পূর্ণভাবে হারাম সেটি হল যেই খারাপ ধারণা কোন মুসলিমের প্রতি করা হয় শুধুমাত্র আমার ধারণার উপরে ভিত্তি করে যার একাধিক ব্যাখ্যা হতে পারে ভালো হতে পারে মন্দ হতে পারে মন্দটা নিলাম ভাবে যদি ভালো হওয়ার সুযোগ থাকে সম্ভাবনা থাকে তাহলে আমি মন্দটা নেওয়ার কারণে গুনাগার হলাম কিন্তু কারোর প্রতি মন্দ ধারণা করা জায়জ বা অনুমতি আছে তখন যদি তার প্রতি মন্দ ধারণাটা আমি করি শুধুমাত্র আমার আত্মরক্ষার জন্য কথার কথা কারোর লেনদেন সম্পর্কে আমি কিছু লেনদেন তার দেখলাম আমার কাছে স্পষ্ট না যে তার লেনদেন ভালো নাকি মন্দ কিন্তু আমার কাছে প্রবল ধারণা হলো যে তার লেনদেন সুবিধা নয় তার কিছু কর্মকাণ্ড থেকে আমি এরকম একটা ধারণা নিলাম আমি যে ধারণাটা নেই এই জন্য যে আমি তার থেকে বেঁচে থাকব তার সাথে লেনদেন করবো না তাহলে এটুকু অনুমতি আস তাহলে দুই প্রকারের খারাপ ধারণা গেল খারাপ ধারণার একটা পর্যায়ে আসে যে পর্যায়টুকুর জন্য আল্লাহতালা মানুষকে জবাব তে বাধ্য করবেন না অর্থাৎ আল্লাহর কাছে পাকড়াও করা না আল্লাহ তাহলে পাকড়াও করবেন না সেই খারাপ ধারণাটা হলো অন্তরে বা আমার মাথায় সামান্য একটু কারোর প্রতি ধারণা আসলো আমি তৎক্ষণাৎ আবার নিজেকে সংশোধন করে নিলাম খারাপটাকে ভালো ধারণায় আমি পরিবর্তন করে নিলাম তাহলে সেই খারাপ ধারণা নিষিদ্ধ ইসলাম এটাকে কোনোভাবেই নিষিদ্ধ করে না অতএব এই খারাপ ধারণা আমাদের জন্য গুনাহের কারণ হবে না অথবা এই খারাপ ধারণার কারণে আমরা গুণাগার হব না যদি আমরা কারোর আমার অজান্তে আমার অনিচ্ছাকৃতভাবে খারাপ ধারণা এসে যায় কিন্তু আর তাৎক্ষণতা আমার মনকে যদি আমি পরিচ্ছন্ন করে নিই আল্লাহ তালা মাফ করবেন ইনশাআল্লাহ আর যদি কারোর আমার খারাপ ধারণা আসে সেটাকে আমি বলবৎ রাখি সেটাকে আমি কন্টিনিউ করে রাখি তাহলে সেটাই একমাত্র আমার মূলত গুনাহের কারণ হয়ে দাঁড়াবে খারাপ ধারণার ফলে আমরা ইতিপূর্বে জানলাম সমাজ অস্থির হয়ে পড়ে সমাজের সৌহার্দ্য দনষ্ট হয় সম্প্রীতি ধ্বংস হয় এছাড়াও খারাপ ধারণার আরও কিছু খারাপ পরিণতি আছে সেগুলো নিয়ে আমরা আসুন আলোচনা করি এক নম্বর খারাপ ধারণার ফলে সমাজে একে অন্যের প্রতি যে আস্থা এই আস্থাটি নষ্ট হয়ে যায় একটি পরিবার একটি সমাজ কোন অবস্থাতেই টিকে থাকতে পারে না যদি একের প্রতি অন্যের আত্মবিশ্বাস একের প্রতি অন্যের আস্থা যদি না থাকে তাহলে খারাপ ধারণার প্রবণতা যদি খুব বেশি হয়ে থাকে যেটা আজকের যুগে হয়ে গেছে মানুষ মানুষকে বিশ্বাসই করতে চায় না সেটা অন্যায়ের এবং অবিচারের এবং মন্দ কাজের অতিরিক্ত ছোড়াছড়ির কারণে সন্দেহাতীতভাবে তারপরেও একজন ইমানদার যদি অন্য ইমানদারের প্রতি খারাপ ধারণা পোষণ করেন বিরূপ ধারণা পোষণ করেন তাহলে প্রকারান্তরে তিনি তাকে বিশ্বাস করছেন না আর এই অবিশ্বাস আর এই আস্থাহীনতা একটি সমাজকে প্রচন্ডভাবে অস্থির করে দেয় একটি সমাজের পরস্পরের প্রতি যদি আস্থার জায়গাটুকু না থাকে তাহলে কখনো একটি সুখী সমাজ গড়ে উঠতে পারেন খারাপ ধারণার আরেকটি মন্দ পরিণতি হল যে এখান থেকে অনেক গুণাহ সৃষ্টি হয় অনেক গুণাহের সূচনা হয় আমি যখন কারোর প্রতি খারাপ ধারণা করলাম খারাপ ধারণা করার পরে দেখা যায় অনেক সময় এই ধারণার উপরে ভিত্তি করে আমি তার উপরে একটা বিশেষ টাইটেল অথবা বিশেষ কোন বদনাম আরোপ করে কারোর কাছে বলে থাকি তার যে সমালো খারাপতের খারাপ ধারণা এটা সবচাইতে বড় মিথ্যা সহিবুখারে এবং মুসলিম এর বর্ণনার রসুল আকাম সাল্লাহামী হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এক নম্বর যে অপরাধী লিপ্ত হয়ে যায় ধারণা করা ব্যক্তি সেটা হলো খারাপ ধারণা করাটাই একটি স্বতন্ত্র গুণা আবার এখানে মিথ্যা আরোপ করা হয় কারোর প্রতি তৃতীয়ত এটার ফলে আরও অনেক গুণের সৃষ্টি হয় তার ভিতরে একটি গুণা হলো যে খারাপ ধারণার ফলে সে একজন মানুষকে মিথ্যা অপবাদ দেয় এবং তার পিছনে শত্রুতা শুরু করে এই খারাপ ধারণার কারণে পৃথিবীর কত সংসার ভেঙে গেছে এই খারাপ ধারণার কারণে কত রক্তপাত হয়েছে এই খারাপ ধারণার কারণে কত খুন পর্যন্ত হয়ে গেছে আমরা যদি দেখি সমাজের অনেক অনাচারের পিছনে মন্দ ধারণা একে অন্যের প্রতি ভালো ধারণা না রাখা এই প্রবণতাটি অনেকাংশে দায়ী রেসল্লা সাল্লাসলাম আমাদেরকে যে সাবধান করেছেন খারাপ ধারণা থেকে বাঁচার জন্য এটি আমাদের সুখ এবং কল্যাণের জন্যই করেছে বহু স্বামী তার স্ত্রী সম্পর্কে খারাপ ধারণা করার পরে একটা পর্যায়ে তাদের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে তার মূল সূত্রপাত ওই সেই খারাপ ধারণা অথচ পুরো বিষয়টিকে ভালোভাবে অ্যানালিস করলে অনেক সময় দেখা গেল যে সেখানে খারাপের কোনো জায়গাই ছিল না কিন্তু শয়তান মানুষের মনে অস্তা দিয়ে খারাপ মন্ত্রণা কুমন্ত্রণা দিয়ে মানুষকে ঠিকই স্বামী স্ত্রীর ভিতরে বিচ্ছেদ ঘটিয়ে থাকে তাহলে খারাপ ধারণার ফলে অনেক গুনাহের সৃষ্টি হয় সেগুলো যদি আমরা গুনতে যাই অন্তত পাঁচ সাতটা গুণা কমন যেগুলো খারাপ ধারণার কারণে হয়ে যায় একটি কবিরাগুনা আর অনেকগুলো কবিরা গুনার কারণ হিসাবে ভূমিকা রাখে খারাপ ধারণা করার ফলে আরেকটি বড়ো ক্ষতি হয় সেটা হলো যারা খারাপ ধারণা করে সাধারণত তারা চুপচাপ থাকেন না বেশিরভাগ ক্ষেত্রেই কারোর প্রতি খারাপ ধারণা হলে সেটি অন্যের সঙ্গে শেয়ার করা হয় আর শেয়ার করার ফলে গীবদ মিথ্যা অপবাদ ইত্যাদি হয় আরেকটি কাজ হয় সেটি হল অশ্লীলতার ছড়াছড়ি অস্থিরতার বিস্তার মন্দ কাজ বা মন্দ কথার বিস্তার একটি গিবত হলো একজন মানুষের এটা তো একটি অন্যায় হলো একজন দিলাম একটা কিন্তু আমি যখন খারাপ করে এটিকে সঙ্গে শেয়ার করলাম বললাম তখন কি হলো একটি মন্দ কাজ বিস্তার লাভ করবো শুধুমাত্র একজনের গিবত করলাম এর ভিতরে সীমাবদ্ধ থাকলো না বরং খারাপ ধারণাটি আমার থেকে আরেকজনের মধ্যে গেল আরেকজনের মধ্যে থেকে ঠিক আরেকজনের মধ্যে সংক্রমিত হবে অথচ আল্লাহ তালা বলেছেন যারা ইমানদারদের ভিতরে অশ্লীলতা ফাহসা এবং মন্দ কাজকে বিস্তার করায় তাদের সম্পর্কে আল্লাহ তালা ভয়াবহ হাজার কথা ঘোষণা দিয়েছেন অথবা আমরা এখান থেকে বুঝতে পারলাম মন্দ ধারণা বা কুধারণা। এখান থেকে আরেকটি ক্ষতিকর দিক হলো অশ্লীলতা বা মন্দ জিনিসের বিস্তার ঘটে কুধারণা বসে থাকে না কুধারণা মানুষের সঙ্গে বলা হয় আর বলতে বলতে কান থেকে কান মানুষের মুখ থেকে কানে যায় যেতে যেতে অশ্লীল এবং খারাপ একটা জিনিস ছড়িয়ে পড়ে সমাজে খুব সহজে খুব তাড়াতাড়ি আরেকটি ক্ষতিকর এই মন্দ ধারণার সেটি হল আবু হরে ত্রাহান থেকে পণিত হাদিসে আসছে আবুজাদ এবং ত্রিমিজিতে ইয়ামাহা সারামান আমানা বিলিসানিহি হে ও সমস্ত লোকেরা যারা তাদের ইমান এর পরিচয় যারা দিয়েছেন মুখ দ্বারা হে ওই সমস্ত লোক যারা মুখে ইমান আনয়ন করে নিজেকে মুসলিম হিসাবে প্রমাণ করেছে অথচ তাদের অন্তর ইমান আনে নাই লাবু আল মুস্তিমিন তাদেরকে লক্ষা করে রুসাল্লাম বলছেন যে অন্তর রোগের কারণে তোমরা বেঁচে থাকতে পারছ না গিবদ থেকে পরনিন্দা থেকে মানুষের খারাপ ধারণা থেকে আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম আমাদেরকে নিষেধ করছেন তোমরা এক মুসলিম অন্য মুসলিমের গীবত করো না বলা থাক্ত বি আওরাতিহীম এবং একে অন্যের যে দোষ ত্রুটি আছে এগুলার পিছে তোমরা লেগে থেক না কোনো কোনো বলা তপ্তাগু তোমরা একে অন্যের দোষসমূহকে অনুসন্ধান করে বের করার চেষ্টা করো না অন্যের প্রতি খারাপ ধারণা করার মানেই হল অন্য কারোর প্রতি খারাপ ধারণা করে তার দোষটাকে আবিষ্কার করার চেষ্টা করা ফাইন্না হতে আওরাতহম যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ বা গোপন বিষয়কে আবিষ্কার করার চেষ্টা করবে আল্লাহ পাকর্ব ইসা তার দোষগুলাকে আবিষ্কার করবেন এবং তাকে আল্লাহতালা বিজ্ঞত অপদস্থ করবেন তাহলে খারাপ ধারণার ফলে আমি নিজে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে আজাবের এবং আল্লাহ তালা পক্ষ থেকে লাঞ্ছনার মুখোমুখি হয়ে খারাপ ধারণার ফলে আরেকটি বড়ো সমস্যা হলো খারাপ ধারণা আর একটি গুনায়ের সৃষ্টি দেয় সেটা হলো যে তেজাসুস যেটিকে আমরা অনেকে গুণাহি মনে করি না শুধুমাত্র তেজাসুস নয় এই কারোর মন্দ ধারণা করা এটি যে নিষেধ এটি যে একটি কবিরা গুণা এটি যে একটি হারাম কাজ এটি যে আমার জন্য বহুমুখী ক্ষতি বয়ে আনে এটা আমরা অনেক সময় কল্পনাও করি না গুণাক্ষরেও ভাবি না শুধু দর্শকবৃন্দ আসুন খারাপ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি প্রত্যেক মুসলমানের প্রতি আমরা ভালো ধারণা রাখার চেষ্টা করি তাজাসুস অর্থাৎ কারোর পিছিয়ে লেগে থাকা এটি এমন একটি অন্যায় যে অন্যায়টি মানুষ খারাপ ধারণা থেকেই শুরু করে কেউ কারোর পিছিয়ে লাগে কেউ কারোর পিছিয়ে সিআইডির ভূমিকা চলে যায় কেউ কারোর পিছিয়ে গোয়েন্দাগিরিতে লেগে যায় কখন যখন তার প্রতি খারাপ ধারণা আসে খারাপ ধারণা থেকে মানুষ গোয়েন্দাগিরিতে লাগে পিছিয়ে লাগে এবং অনেক দোষ আবিষ্কার পিছিয়ে লাগে একজন মুসলিমের দোষ আবিষ্কার করাটাই একটি স্বতন্ত্র অপরাধ যেটি মাত্র হাদিস থেকে আমরা আবুদির মিজির হাদিস থেকে এবং আল্লাহ নিষেধ করেছেন বলে রাজা আর এই সমস্ত গুণা সৃষ্টি হয় মূলত কুধারণা থেকে আসুন নিজেদের সুখের জন্য নিজেদের অন্তরকে প্রশান্ত করার জন্য সুখী পরিবার সুখী পূর্ণ একটি সমাজ গঠন করার জন্য আমরা এই খারাপ ধারণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আসুন আল্লাহ ফাকরবলিজাদ এর কাছে দোয়া করি আল্লাহ তালীন আমাদেরকে কালবে সেিম দান করেন এর জন্য আমরা নিজেরা দোয়া করতে থাকি এবং কারোর ভিতরে যদি খারাপ ধারণা হয় সবসময় চেষ্টা করি যে সেই খারাপ ধারণাটির জায়গায় নিজেকে রাখা যে আমি যদি সেই জায়গায় হতাম তাহলে আমি কি করতাম অর্থাৎ আমি নিজে যদি এরকম সন্দেহপূর্ণ একটি জায়গায় থাকতাম তাহলে কেউ আমার প্রতি কি ধারণা রাখুক আমি কেমন আশা করতাম নিশ্চয়ই যে ব্যক্তি সম্পর্কে আমি খারাপ ধারণা করছি তিনি তো সে অবস্থানেই আসেন এবং মুসলিমের যে কোনো কাজকে ভালো ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা আল্লাহ তালে আমাদের সকলকে সুধারণা পোষণ করার তৌফিক দান করুন অন্তরকে খারাপ ধারণা থেকে মুক্ত রাখার তোফিক দান করুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং আল্লাহ তালার হুকুমের ভিতরে থাকুন এই মর্মে আশাবাদ আল্লাহ পাকরাব বলছেদের কাছে রেখে আজকের মতো এখানে শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পর্বে ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ नाम करो जकत दाओ जो सम्प के विशुद्ध कर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 যদি দায়িত্ব পূরণ হয় তাহলে তার ধ্বংস অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্য পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব मीन आदिल्लाकाम सकें सुनार्थरण जाना देख बलुगुल माराम दर्शे हादी शुदुम्री बांगलुगुल रविवार मंगलवार और बृहस्पतिवार संध्या छटाय पुनः सम्प्रचार दोपुर देर टायब बांगे पीस टी बांगल